শ্রোতা আবারও আপনাদের সামনে ইসলামী আফিদার আর কি পর্ব নিয়ে এসেছি এ পর্ব যা থাকবে সেটা হচ্ছে কেয়ামতামত আমরা কি বুঝি কেয়ামতের আলমত বলতে আমরা এমন কিছু নিদর্শনকে কে বুঝি যেগুলো কেয়ামত কায়েম হওয়ার পূর্বেই আপনার দেখা যাবে এবং এগুলার আরেক আরবি নাম হচ্ছে আশরাতুসাহ আহ এবং আমার আহ কেয়ামতের ছোট ছোট ছোট আলামত সেগুলোর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে কেয়ামাতের বড় আলামত সুম সেগুলোর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে তাইলে প্রত্যেক ধরনের যত আলামতে রয়েছে হম সবগুলোর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে না তাইলে আমাদের ইমানটা পরিপূর্ণতা লাভ করবে এই ছোট বড় আলামত নিয়ে আমাদের ভিন্ন ভিন্ন ইনশাআল্লাহ আলোচনা হবে সে অপেক্ষায় অবশ্যই থাকবেন কিছু আংশিক আকারে সেগুলোর আলোচনা নিয়ে আমরা আসছি এ পর্যায়ে এখানে শেষ করছি ওসলিন